যে ছেলেটি বেডালে ছবি অনেক দিন আগে একটি ছোট্ট গ্রামে এক চাষি তার বউ আর তিন সন্তানকে নিয়ে থাকত বড় এবং ছোট ছেলে দুজনে খুবই ভালো ছিল তাদের বাবা যা যা করতে বলতো তারা তাই করতো কিন্তু মেজ ছেলে অ্যান্ডি আঁকা ছাড়া আর কিছুই সে জানত না আর সে কি আঁকত বেড়াল তুমি কোথায় এই তো বাবা আমি এখানে আমি এই সুন্দর বিড়ালটা আঁকছিলাম তোমার এটা পছন্দ হয়েছে পছন্দ ঠিক যেমন তোমার বাকি বিডালগুলো আমার হয়েছিল তোমাকে কিন্তু এত বিড়াল আঁকা বন্ধ করতে হবে কিন্তু বাবা আমি শুধু মজা করি এদের আঁকি না আমি বাকি পশু প্রকৃতিও আঁকার চেষ্টা করেছি কিন্তু যখন আমি বিড়াল আঁকি कथा लागू ग्रामे शेष एक साधुर जीते चाहिए बाबा যেদিকে বেড়াল দেখতে পেত আর এসবে কোনোদিনও বিরক্ত হতো না একদিন খুঁজে পাওয়া যাচ্ছিল না তাই তার বাবা খুঁজতে এলো আরে কোথায় গেল ছেলেটা আমি এমন কাউকে চাই যে এই আমি আর সহ্য করতে পারছি না অ্যান্ডি আমার বাছা কাল আমরা সাধুর কাছে যাবই আর জিজ্ঞেস করব উনি তোমাকে কি শিক্ষা দেবেন কারণ বেড়ালে কে তুমি সারা জীবন সুখী থাকতে পারবে না কিন্তু কিন্তু বাবা আমি তো এটা আপ্যায়ন করল আর জানতে চাইল তারা কি জন্যে এসেছে আচ্ছা আপনি দেখুন না আমার বাবা আমাকে পছন্দ করে না কারণ ঠিকটা নয় যে আমি ওকে পছন্দ করি না আমার ছেলে কোনো ভালো কাজ করে না ওর বয়সী ছেলেদের যা করা উচিত ও! তাই নাকি, তাহলেও করেটা কি। ও ছবি আঁকে আর তাও শুধু বিড়ালের শুধু ওই গোফওয়ালা প্রাণীগুলোর বাবা আমি তোমাকে বলেছিলাম এর কারণ একেবারে চুপ হয়ে গেল আর গভীর ভাবনায় ডুবে গেল পরে বাবা তাকে সাধুর কাছে রেখে চলে গেল বৃদ্ধটি ছেলেটিকে বিনম্র কণ্ঠে কথা বললো আর কিছু কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করল উত্তরগুলো এতই বুদ্ধিদৃপ্ত ছিল যে সাধুটি ছোট্ট ছেলেটিকে শিক্ষা দিতে রাজি হলো ছেলেটিকে যা যা শেখানো হলো সব কিছুই খুব তাড়াতাড়ি শিখে গেল আর প্রায় সব কিছুতেই খুব বাধ্য ছিল কিন্তু সাধু খেয়াল করলো যে ছেলেটি পড়াশোনার সময়ও বিড়ালের ছবি আঁকতে পছন্দ করত আর এমনকি যে সময় তার আকার কথাই না সে সময়ও বিড়ালের ছবি আঁকত সাধুটি ছেলেটির বাবাকে ডেকে আনলো। আপনার ছেলে বিড়ালের ছবি আঁকতে ভালোবাসে আর এটা হলো ভগবানের দেওয়া উপহার এমন একটা উপহার যেটা ওর সাথে বিড়াল ছানাকে কথা বলতে আপনার যদি ইচ্ছে না হয় তাহলে বিশ্বাস করবেন না কিন্তু আমার কথাগুলো শুনুন অ্যান্ডি অনেকদিন আগে আমি পরবর্তী শহরে বিড়ালের স্বপ্ন দেখেছিলাম আমার মনে হয় দুটোর মধ্যে কোনো যোগসূত্র আছে আচ্ছা তাহলে আমি কি ওখানে যেতে পারি হ্যাঁ কিন্তু যাবার আগে আমি যে শেষ উপদেশটা দিচ্ছি খেয়াল রাখবে একই জায়গায় অনেকগুলো ভয়ঙ্কর বিড়ালের ছবি আঁকবে না অ্যান্ডি খুবই ধন্দে পড়ে গেল সে বুঝতে পারলো না সাধু তার শেষ উপদেশের মাধ্যমে কি বোঝাতে চাইল কিন্তু সে সাধুকে ধন্যবাদ জানালো আর আর বেরিয়ে গেল। গেল তার তার বাবা এগুলো খুব একটা সমর্থন করছিল না। তাই যা ইচ্ছে তাকে করতে দিল। সে এবং রাতেই সেই শহরে পৌঁছে গেল শহরটি দেখে খুবই শান্ত মনে হয় অবাক ব্যাপার আশেপাশে একটা মানুষও নেই আর সব বাড়ির দরজা বন্ধ আশ্চর্য এখানে আদেও মানুষ বাস করে তো শহরটিকে একটি বিরাট দৈত্যাকার ইদ রেখেছে। যেটা একটা গরুর থেকে যতক্ষণ না বেরোনোর মতো পরিস্থিতি তৈরি হয় অ্যান্ডি ঘুরতে ঘুরতে একটা বড় বাড়ির সামনে চলে এলো এটা এতই সুন্দর আর আকর্ষণীয় ছিল যে অ্যান্ডিকে ভেতরে চলে যেতে বাধ্য করলো এই বাড়ির ভেতরে লোকজন খাবার দিচ্ছিল সেই যখন ইন্ডি ভেতরে গেল সে খাবার দেখতে পেল আর এতটাই ছিল সে সবটা খাবার শেষ খেয়াল করল যে দেওয়ালগুলো সমান আর সাদা রং করা সাদা রঙের দেওয়াল এত বড় সাদা দেওয়াল আমার মতো একজন এখানে একটাই কাজ করতে পারে ছবি আঁকা আর তারপরেই সে আঁকতে শুরু করল। সব সময়ের মতো সে দিওয়ালি অনেকগুলো বড় বড় ছবি আঁকল সব কটাকে ভালো লাগছে দেখতে কিন্তু এই পর আমার খুব ক্লান্ত লাগছে আমার কিছুক্ষণের জন্য একটু ঘুমিয়ে নেওয়া উচিত কিন্তু অ্যান্ডি বেশিক্ষণ ঘুমোতে পারলো না হঠাৎ জোরে একটা কিছুর আওয়াজ শুনে উঠে পড়ল আহ কিসের শব্দ লুকিয়ে পড়লো বিরাট ইঁদুরটা শব্দ করতে করতে ঘরে ঢুকল আর এত জোরে আওয়াজ করলো যে অ্যান্ডি থর থর করে তখনই জোরে বিড়াল ডাকার আওয়াজ হলো বিড়াল শহরের মানুষরা ঘর থেকে বেরিয়ে এলো কিসের আওয়াজ হচ্ছে চলো ওখানে গিয়ে দেখি হয়তো দৈতাকার ইঁদুরের থেকে আমাদের বাঁচানোর জন্য সাহসী কেউ এসেছে বুঝলে আইтара দেখতে গেল যেই অদ্ভুত আওয়াজটা কি থেকেতে পারে এইদিকে তখন ওই বাড়িতে লড়াই চলেই যাচ্ছে แอน্ডি সারা শরীর थरथर করে কাঁপছে আরে বাপ রে এটা আবার কি না লড়াই শেষ পর্যন্ত থামলো আর যখন অ্যান্ডি দেখলো সব চুপচাপ হয়ে গেছে তখন সে তার লুকোনো জায়গা থেকে উকি মারলো আর দেখলো দৈত্যাকার ইদুরটা হেরে গেছে আর মাটিতে পড়ে আছে অজ্ঞান অবস্থায়। কি এখানে সব হয়েছে তার আকার দিকে চোখ গেল আর সেখানে সে বেড়ালের গায়ে অল্প একটু রক্ত দেখতে পেল আসলে হয়েছেটা কি ও ইদুর তুমি তারপর সে বুঝতে পারলো কেন সেই সাধু বলেছিল এক জায়গায় অনেকগুলো ভয়ঙ্কর বেড়ালের ছবি এক না আমি আর তেমন কি করলাম আর তারপরে দৈত্যাকার ইদুর মারার গল্প পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়ল আর কোনো কারণে সেই ক্ষমতা আছে তুমি কি গর্বিত না আমি ওর জন্য খুবই গর্বিত বাস্তবে সে কিছুটা লজ্জিত ছিল প্রথম দিকে অ্যান্ডিকে তার স্বপ্নের পথে চলা থেকে আটকানোর জন্য কিন্তু এখন সে খুশি ছিল যে সেসব দি তার ছেলে খুশি আর সে সেটাই করেছিল যেটাতে সে পারদর্শী ছিল বেড়ালের ছবি আঁকা অ্যান্ডির গল্প এই শিক্ষায় দেয় সেটাই করা উচিত যেটা আমরা ভালোবাসি আর এই জগৎ সেটা বাস্তবায়িত করার একটা উপায় ঠিক পার করে